আলী রাজিল্লাহ হতে বর্ণিত যে ফাতিমর রদেলাহু তালান্নাহা আটা পিছার কষ্টের কথা জানান তখন তার নিকট সংবাদ পৌঁছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাহ সাল্লামের নিকট কয়েকজন বন্দী আনা হয়েছে ফতিমর রদেলাহু তাল্হ্ন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের নিকট এসে একজন খাদিম চাইলেন তিনি তাকে পেলেন না তখন তিনি আইসর আদিল্লাহ তাল্নাহা এর নিকট তা উল্লেখ করেন অতপর নবী সাল্লাহ আল্লাম এলে আইসর আদিল্লাহ তাল্হা তাঁর নিকট বিষয়টি বললেন রাবি বলেন আল্লাহ রাসুল সাল্লিয়াম আমাদের নিকট এলেন আমরা তখন শুয়ে পড়েছিলাম আমরা উঠতে চাইলাম তিনি বললেন তোমরা নিজ নিজ জায়গায় থাকো আমি তার পায়ের শীতলতা আমার বুকে অনুভব করলাম তখন তিনি বললেন তোমরা যা চেয়েছো আমি কি তোমাদের তার চেয়ে উত্তম জিনিসের সন্ধান দেবো না যখন তোমরা বিছানায় যাবে তখন চৌত্রিশ বার আল্লাহু আকবর ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার সুবহান আল্লাহ বলবে এটাই তোমাদের জন্য তার চেয়ে উত্তম যা তোমরা চেয়েছ